অমূল্য বয়ানের এই ক্যাসেট টি হোটেল রেস্তোরাঁ চলন্ত গাড়ি কিংবা রাস্তাঘাটে বয়ান শোনার অনুপযোগী যেকোনো স্থানে না বাজানোর জন্য আপনাদের প্রতি বিশেষভাবে उन लूट ढाकलो कैसिट्री प्रयोजना ও পরিবেশনা তমদ্দুন প্রোডাক্টস ঢাকা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমানু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি আনা আউযু বিল্লাহি মিন শুর URI আনফুসিনা মাইয়াহদিল্লাহু ফালা মুগিল্লালা আমায়্যু গুলিলহু ফালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وعزواجه يبارك وسلم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا أصبحوه بكرة وأصيلا আল্লাহকে মাহাপ আমার এই কষ্ট করতেছেন শুধুমাত্র আখেরাতের উদ্দেশ্যে আল্লাহ পাকের রাজি খুশি করার উদ্দেশ্যে ছাড়া তো আমাদের আর কোন মকসুদ নাই নিজের পকেটের পয়সা খরচ করে এই মেহেন পরিশ্রম করে কষ্ট ভোগ করে ঠান্ডা গরম কাদা পানির দুয়ার ছেড়ে যে আমরা এখানে আসছি আমাদের আর কোন উদ্দেশ্য নাই একমাত্র সিবত না আসবে যেরকম নাকি আগের জমানার নবীদের উপরে মসিবত আসার ফলে নবী এবং তার সঙ্গীরা বলছে মাতা নসুল্লা কোথায় আল্লাহ পাখের সাহায্য মানে একেবারে নৈরাসের কাছাকাছি জেগে পড়ছে রকম মসিবিয়াত না আসা পর্যন্তই কি তোমরা বেহেসতে ঢুককে গেলা। কাজে দেখা গেল বেহেস্তে যাওয়াটা অত সহজে আরামে হবে না কষ্ট করা লাগবে অনেক মুসিবাত আসবে বাইরে আমার মুসিবাতে সবর করা নেহে মাথে শুকুর করা এইটা হইল একটা বন্দার কাজ কি বলেন যে মুসিবে ধৈর্য ধরতে পারে না আল্লাহল তাকিদের নিশ্চয়ই নিশ্চয়ই আমি মোমেনকে পরীক্ষা করবাল খয় দিয়া আমি পরীক্ষা করতে পারি তোমাদের মালকে ন করিয়া জানকে কে করিয়া ছেলে মেয়ে ইত্যাদি তোমাদের থেকে বিয়োগ করে তারপর তোমাদের ফল ফলাদি কৃষি ইত্যাদি নষ্ট করে আমি তোমাদের পরীক্ষা করবাসীন কিন্তু আল্লাহ আমি মাল ধৈর্য শিলদের সঙ্গে আছি বাইরেখানে যখন মসজিবের কথা আসে একটা স্মরণ করাই দেয় আর একটা সতর্ক মানে আমি করিয়ে দেই চমনায় মুড়ি হওয়ার পরে কিন্তু মসিবাত আসতে পারে আগে মসিবত ছিল না সেই মসিবত আসতে পারে দেখবেন বিভিন্ন ধরনের মসিবাত আসতেছে যখন মুসিবত আসবে তখন আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া আদায় করবেন যে নিশ্চয়ই মাওলায় বোধ হয় আমার কবুল করতেছে আমার কবুল করতে এই জন্য আমার পরীক্ষা শুরু হয়ে গেছে ইমাম আহমদ হাম্বাল রহমাত আমি ঘরে থাকবো না কেন তুমি থাকবে না কেন এই ঘরে আল্লাহ পাকে রহমত নাই তুমি কি করিয়া বসলে আল্লাহ পাকে রহমত যে ঘরে আহ উহ নাই এই বগলের নিচে একটা বাঘি হয়ে রয়েছে পোড়া বিরাট লাল টকটক সকাল দেখো কি আহ নাই দেখো তো দেখে হ্যাঁ এই ঘরে আল্লাহের সবচেয়ে বেশি আছে অনেকের এখানটা অসুবিধা ওখানটা অসুবিধা এই বিবাদ ওই বিবাদ কিন্তু আবার শিরিশ সব যদি আল্লাহ ধৈর্য ধরতে পারেন আল্লাহের পক্ষের থেকে সুসংবাদ কোন মসিবত আসলে বড় খুশি হইতেন লোকে জিজ্ঞাসা হুজুর মসিবত আসলে মানুষ কানবে অস্থির হবে মুখ বেজার হবে আপনি খুশি কেন কাজে আরে মসিবত দিতে হলে তো মাওলায় নিশ্চয়ই আমার দিকে সাইয়ে তো মুসিবত আমার দিকে নাচাইয়া তোর মসিবিয়া দিতে পারে না আল্লাহরাইলির জন্য বাবারে মজদু একদিন শুনলো যে লাইলি প্রত্যেক শুক্রবার দিন ভিক্ষুকদের ভিক্ষা দেয় বহু সাথে সাথে ভিক্ষুক আসে তারা লাইন দিয়ে দাঁড়ায় তখন লাইলি তাদের ভিক্ষা দেয় বাবা আসলো একদিনে দেখে মজনু তখন তাকে ভিক্ষা তো না তার বাসনটা ধরিয়ে পাশার ভাঙা ভাঙ্গিয়া ফলাইছে। ফেলার পরে এখন মজনু না আর খুশি আর কাল হাসে সবাই কে পাগল আসলো থেকে তাকে ভিক্ষা তো আমার আর কিছু নাই আসে সেবুত বাবা কারা মিল্লা কোনো খেয়াল নাই তার খেয়াল মাওলায়নি আমার দিকে একটু নজর করে কাজেই বাবারে খুব খেয়াল করিয়া দি এ ধৈর্য ধরতে হবে সব কাজে ধৈর্য ধরতে হবে বাবা বেসবর হইলে আর মাওলারে পাওয়া যাবে না বাবা খুব খেয়াল করে নি অনেক রাজ্যে আলম যেটা আমার জন্য পছন্দ করেন তার উপরে খুশি থাকা এইটাই হলো বন্ধাহার কাম বাবার কোন সময় বিপদের ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরা কেউ এর সবচেয়ে মোমেনের একটা বড় চরিত্র ধরা রাখবে কত বিপদ করবেন তখন সমস্ত সুস্থ কে আফসুস করবে আর বলবে আরে আমি কেন বেড়ামিয়া দুনিয়াতে হইলাম না আমি যদি বেড়াম আমি এত নেমাত পাইতাম বাবারে হাদিসের বিচারে আছে গরিব মানুষ কেয়ামতের ময়দানে ধনীদের চেয়ে পাঁচশো বছর আগে বেহেস্তে চলিয়া যাবে তখন ধনী আফসুস করবে আর বলবে আরে ক্ষণস্থ একদিন এত ধনী না হইয়া যদি গরিব হইতাম কতই না ভালো হইতো আরে আমি তত কত আগে বেহেস্তে যাইতে পারতাম কাজী বাবাকে খুব খেয়াল রাখেন পছন্দ করেন মাওলায় কবুল করেন ভালো করেন ভালো কথা যদি কবুল না করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ মাওলায় তুমি যেই অবস্থায় রাখো ওই অবস্থায় আমি খুশি তো বাবারে খেয়াল করেন বাবা যদি ইমান থাকে থাকে বাবা কালকে যে মাদ্রীবের পর বয়ান করছিলাম যদি ঠিক আপনি বিশ্বাস করিয়াই থাকেন পর একটা কিছু হবে এবং কি হবে না হবে তা তো কোরআন হলেন বাবারে ন্যাককারের জন্য কেয়ামতের ময়দানে আরো সে নিশে সায়া দান করবে গুনাগারের জন্য এই সূর্যের এক হাত মাথার নিচে বাবা মাথার উপরে সূর্য বুড়াইয়া পড়বে সূর্যের গরমে ছরের সমান কেয়া মতের ময়দানের দ্বারাই লাগবে বাবা যাদের আমল নামা ডাইন হাতে পারবে কত খুশি আর যাদের আমল নামা সিনা বাম সিনার দিকে যাইতে যাই ফার পিছন দিয়ে পোরে বাবা আমল নামা পড়িয়া যাইবে একদার লোক কত গরিব কত ধনী পিছলাইয়া পিসা কাটিয়া কাটিয়া ঘুম ঘুম করিয়া জাহান নামে যাইবে একদার লোক পরম সুখমায় বেহেসতে চলিয়া যাইবে আর देखते पाई जहां नामी लोक बेहस्टी लोक के देखते पाई, पाई बाबारे तो बड़ लोक मालिक नाफरमी कर जहां नामे गे তার চাকর হয়তো সে নাকাম করিয়া বেশ চলিয়া গেছে বড় লোকে ডাক দিয়া বলবো না সহা বলি আরভাল ডাক দিয়া বলবো আমার সাক তুমি নামাজ পড়ছো আর আমি ঘুমাই এছি আমি ঠাট্টা করছি টানিয়া দিই তুমি পর্দা করছো আর আমার এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সাজাইয়া পড়াই আমি রাস্তায় ছাড়ছি পর্দা করি নাই আরে তোমারে কত ঠাট্টা করছি এখন দেখি তুমি কেমন খাইতে তখন বেসতে লোক বলবেওলা বেস্টের নেমাতির হারাম করিয়াতেছেন কাজী বাবারা যদি বিশ্বাস করিয়া থাকে কালকে কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করছি বাকি আল্লাহের ইচ্ছা বাবারে যদি বুঝিয়া থাকই দুই অবস্থা হবে একদলোক বাবা বেহেস্তে যাবে যাবে। একদলোকরে সন্ধ্যা শান্তি আসরে শান্তি পৌঁছ শান্তি তারপর বড় শান্তি শুরু হবে বেহেস্টে বাবারে সেই শিবশক্তি মহারাজ মুসলমান হয়ে গেছেন তার বর্তমান নাম ইসলামুল হক বাবারে সারা বাংলাদেশের কিন্তু তারা মূর্খ লোক না বারো বাইশটা ভাষা সে জানত বারোটা ভাষায় সে পন্ডিত ছিল আরবি ভাষায় সে সে কোরআন শরীফ সরাসরি পড়িয়া ছেলে একচে বইতে আমি বহু চিন্তা ভাবনা করিয়ে দেখছি কোরআন শরী আল্লাহের কালাম সত্য তাতে কোনো সন্দেহ নাই কাজই আমার এই দুনিয়ার মানসম্মান দুনিয়ার এই আরামায়স দুনিয়ার এই টাকা পয়সা বেশি দিন না চক্ষু বন্ধক হইয়া গেলেই শেষ হইয়া যাবে যদি আমি মুসলমান না হইয়া কবরে যাই ওই যেই কোরআন শরীর মধ্যে যেই জাহান নামের করা কথা শুনানো হয়েছে ওই জাহান নামের একটা সেকেন্ডে রাজাবতো আমি সহ্য করতে পারবো না বাবারে সেই শিবশক্তি মহারাজ মুসলমান হয়ে গেছেন তারপর নামে ইসলামুল হক জীবনের ভয় ভারতে থাকতে পারেন নাই তারপর চাপে বাংলাদেশেও থাকতে পারেন না চলিয়ে গেছেন মালয়েশিয়া ও বাবারা তুমি আর আমি যদি ইসলাম অনুযায়ী চলি ঘর বাড়ি দুয়ারও সারতে হবে না জীবনের ভয় নাই টাকা পয়সা জমি জমাও সারতে হবে না তারপর পারো না রে বাবা বোধ হয় কোরআন শরীফ মিথ্যা মনে করিয়ে বইছ নাকি বাবারে আমি কালকে কিছু বলার চেষ্টা করছি বাকি আল্লাহাক জানেন কার বিশ্বাস আসছে কোরআন শরীফ যে সত্য তাতে কোনোরকম সন্দেহ না বাবার এই যে বিশ্বাস বিশ্বাসের তিনটা স্তরের কথা আমি কালকে বলছি আমি বর্ণাক গতকালকে দেওয়ার চেষ্টা করছি বাবারে যদি বিশ্বাস করিয়া থাকো কোরআন শরীফ আল্লাহ আপাগের কালাম সত্য তাতে কোনো সন্দেহ নাই বাবার পাকিস্তানে প্রেসিডেন্ট জিয়াউল হক যখন বিমানে মারা গেছে আগুন লাগিয়া বাইরা তার যে পিতলের শিল গুলো ছিল মিলিটারির শিল ওই পিতলের শিল গলিয়া পানির মতো উন্নয়ন পুড়িয়ে গেছে কিন্তু তার বুকে যে একদল কোরআন শরীফ ছিল ওই কোরআন শরীফ পরে নাই পেপারে বোধ হয় সবাই দেখছ গরুর দল এরপর কি হইবে না যে কোরআন শরীফ আল্লাহ পাখের কালাম শর্ত তাতে কোনো সন্দেহ বাবার আল্লাহ কোন চিকিৎসা নাই মারা যাবে যা খাইতে চাও তাই খাওয়াও দেখা যায় আল্লাহ পাকে কালাম দিয়া ফুক দেওয়ার পরে সে বাসিয়া সে আল্লাহ আল্লাপাক রাখছেন আবার আস্তিক যারা মাওলা কে বিশ্বাস করে তারাও যেন যুক্তি খুঁজিয়া পায় সেটাও মাওলায় বন্দোবস্ত করিয়া রাখছেন কিন্তু নাস্তিকদের যুক্তির শেষ পর্যন্ত ভিত্তি নাই আর আস্তিকদের যুক্তি বাবা সব সময় তার ভিত্তি আছে আর নাস্তিকা তারপরে যারা তাদের সম্পর্কে জ্ঞান রাখে। তাদের কাছে তো কথা বলারই সাহস পায় না তো বাবারে আমার কথা বাবারে কোরআন শরীফ সত্য তাতে কোনো সন্দেহ নাই কোরআন শরীর আল্লাহ ফাঁকের কালাম বাবার দুনিয়ার যত বই ভুসতাক যত ভালো বই ভুসাক বলো জবর নত যত নবেল নাটক বলো একবার দুইবার তিনবার পরত্যাপর পর তো ইচ্ছা করে না আর আল্লাহ ফাখের কালাম যত পড়বার ততই তার মজা বাড়তে থাকে সারা দুনিয়ার কোন বই ভুস থাকে থেকে শেষ পর্যন্ত কোন মানুষের সিনিয়ার মধ্যে অক্ষরে অক্ষরে মুখস্থ নাই আর আল্লাহের কালামের বিসমিল্লার বে থেকে শুরু করিয়া অন্যাসের সিন পর্যন্ত লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট ছেলেদের সিনিয়ার ভিতরে মুখস্থ হইয়া রই সে বাবার পরে কি বোঝ না আল্লাহ সেই আব্দুল করিম এ রহিমা খাতুন তোমাদের দুই জায়গার এক জায়গায় যাইতেই হবে হয়তোবা ভেহেস্টে অথবা জাহান নামে বাবা ভেহেস্টে কারা যাবে বড় লোকেরা মালান আল্লাহর আমার দরবার কে ধনী কে গরিব কে যুবক কে বুড়া কে আলেম কে মূর্খ কে পীর কে মুরিন কোন পীরের বাবারও ক্ষমতা নাই কোনো মুড়িদকে ভেহেস্তে নেওয়ার জোর করিয়া আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাষা আবু তালেব আবুল আহাবকে নিতে পারেন নাই বাবারে আল্লাহ ফাতে না কোন জাহান নামের থেকে বাসাইয়া কবরে যাইয়ো বাবারে যদি কেউ মনে করিয়া থাকে আমি এত আমল করতে পারবো না পীর সাহ আমাকে বেহেস্তে নিয়ে যাবে আমি তোমার কবরা জবমাপ করতে পারবো না তোমার জাহান নামের থেকে বাসাইতে পারবো না তবে আমি কেমন পীর হইলাম মনে করি ওটা পীরা ওটা একটা মো শেখা বাবার পীরের কামালে শুধু রাস্তা দেখাইয়ার দেওয়া এলেন তার ভিতরে থাকা লাগবে ওই অনুযায়ী আমল তার ভিতরে থাকা লাগবে এবং আর একজন আমলকারীর সার্টিফিকেট যাকে বলা হয় খেলাফর পাওয়া লাগবে বাবার কাজ খুব খেয়াল করি নিও অনেক মনে হয় কামকালে গুণার কাম করলে না পীরের জন্য ভিন্ন কিছু নয় কবরে পীরের পরিচয় হবে না তুমি কোন তরিকার তার পরিচয় হবে না বাবারে কবরে প্রশ্ন মার রবা তোমার রবকে। তোমার দিন কি না সমুদ্রের মধ্যে মরক পড়লেও ক্ষতি হয় না আর কুয়ার মধ্যে ব্যাংক পড়লেও পনি নষ্ট হয়ে যায় সবাই বলুন না বাবারে যেটাই গুনার কাম করে ইচ্ছা করে প্রকাশ্যে ওটা পীর না ওটা যে পি রাজা মাত্র জায়গা নামাজ পড়ে না বাবারে ওরা মোনাফেক কেনালে থাকে লাগছে কাজী আমি বাড়ি বড় বলছিলাম যে আসল বুজুরগি সুন্নার তরিকার ভিতরে যে জামাতের সঙ্গে নামাজ পড়বে তকবির সঙ্গে নামাজ পড়ে তার কথাবার্তার চাল যে সুন্নাত তরিকা অনুযায়ী চলে যার যত সুন্দর তরিকায় মজবুত আল্লাহর ফদরে সে মাওলার দরবারে তত অগ্রগামী আমার সেই উমুকে ভালো আমি তার কাছে দোয়ানতে যাই বাবার আরতে বর্তমান দোয়ালে আমি এলাম সবার সেই ভালো আমি এবার কার কাছে যাব। বাবারে এক আল্লাহ রী কাছে সাক্ষাৎ করতে গেছেন আল্লাখেনা বলে কোন সময় আসবে তাও জানি না বলে আমাদের তো সময় নাই হুজুরে কোন জায়গায় বসেন আমাদের জায়গাটা একটু দেখো আমরা সেখানে বসে একটু বরকত হাসিল করিয়া যাই বাবার সবাই দেখাই দিলেন এই পাথরটার উপরে সব সময় বসেন এইটার উপরে হুজুরের সবসময় নামাজ পড়েন বাইরা নামাজ পড়তে পারতে হাঁটুর দাগ হাতের দাগ কপালের দাগ পরিয়ে গেছে দেখেন বাইরা পাথরের উপরে শেষ ধরা অবস্থায় আঙ্গুল রাখছেন খোলা অবস্থায় এই যে দেখে বলেন নিজের মুড়িদের বলেন চলো বাবা চলো এর দোয়াল হওয়ার কোন দরকার নাই এ আল্লাহর ওলি হইতে পারে না কারণ কি আপনি কেমনে বোঝলেন আঙ্গুল গুলো মিলাইয়া রাখতে হইবে এইটা যে পিরে জানে না সে কোনোদিন আল্লাহর অলি হইতে পারে না বাবারে বর্তমান তখন আসে তো বাবার কালি খুব খেয়াল করিয়া দিও বাবা পিস সবার মালান সব হওয়ার জমি ডার সবার যাই হও কিচ্ছু না বাবা আল্লাহ ফারমান যে ব্যক্তি ইমান আনার পরে আমরা মাগের দেখার মতো কেউ নাই বাবা জাহান নামে কারা যাবে সাধারণ লোকেরা মুরুখ লোকেরা গরিব লোকেরা কালো মানুষেরা না আল্লাহ বাবারে একদিন আল্লাহর হাবিব মজাক করেন এক বৃদ্ধা লোককে বলেন বুড়ি অবস্থায় কেউ বেহেস্তে যাইবে না আল্লাহর বদলে তুমি ষোলো বৎসরের যুবতী হইয়া তারপর বেহেস্তে যাবা তোমার বুড়ি অবস্থায় বেহেস্তে যাইবে না কাজী বাবার ধরি কে যুবক বুড়া আলে মূর্খ পীর মুড়ি সবাই আমলকে আমি দাঁড়ি পাল্লাই দিয়া ওজন দেব যার ন্যাকের পাল্লা কম হইয়া যাবে দেখো আমি যে কিতাবের কথা সবসময় বলি যে ওই কিতাব মাঝে মাঝে পড়িও নসের নিজের চরিত্র ঠিক করতে পারবানা বাবারে ওই কেতাব পড়িয়ে দেখো তার বিচারে লাগছে এক আল্লাহর শুনতেই পারতেন না শুনলি তার এই খেয়াল আসিয়া কি অবস্থা থেকে কে আমাদের ময়দানে আমার যদি ন্যাকের পারল যদি হালকা ইয়ে যায় আমার তো জান নাম হবে শুনতেই পারতেনা শুনলি চিৎকার মারতেন একদিন বাইরা যখন আর একবার শুনাইছেন একটা চিৎকার মানে বেউ সইয়া পড়ছে পরে দেখে তিনি আর দুনিয়াতে যদি এক যাররা পরিমাণ গুণা নিয়ে আমি মাওলার দরবারে আসো এক যার্রা পরিমান গুনা শাস্তিও কিন্তু আমি মাওলার দরবারে ভোগ করা লাগবে বাবা একটা কাপড় পানিতে ভিজাইয়া নিগরাইয়া উঠাইয়া যখন ধারা দেন লক্ষ লক্ষ কুটি কুটি পানির রেণু রেণু হাওয়ার সঙ্গে উড়িয়া যায় এই যে কুটি কুটি সুক্ষ সুক্ষ পানির রেণুকে যাররা বলা হয় আল্লাহ করিবে আব্দুল করিম যদি এক যারা পরিমাণ গুনা নিয়েও যদি আমি ভালো দরবারে আসো তে আমতের ময়দানে তোমার আমল নমায় দেখতে পাবা এক যাররা পরিমাণ গুনা আমল নমায় উঠাইতে ফেরেস তারা ভুল করবে না আল্লাহ তার করা লাগবে বাবারে তোমার আমার কি অবস্থা তিনি একদিন এসার নামাজের পরে এই সুরা নফুল নামাজ দাঁড়াইয়া গেছেন এই সুরা পড়তে পড়তে যখন আমাইয়ালমিস যখন এক পর্যন্ত পশলেন এক যাররা পরিমাণ গুনার শাস্তি যদি তুমি আমাকে দাও আমি আবু হানিফারুফায় নাই এই আয়াত বারবার পড়তে পারতে সারা রাত্রানতে বাবারে তোমার আবার কি অবস্থা হইবে চিন্তাও নাই ধান দায় কারণ বাবারে আছনে বোধ হয় নসিব বন্ধ হয়ে গেছে আল্লা কে সবচেয়ে বেশি ভয় করে বাবারে ছেলে মেয়ে বাপার ভয়ে যদি কান্দতে পারে বাবারে ছাত্র যদি ওস্তাদের ভয় কানতে পারে আর আমার মাওলার ভয় কে এতই কম হইয়া গেল যার দিলে দেখছে সব সময় কানতে থাকতেন বাবারে তালগাছের হুজুরের দেখছি খানিফুর রহমাতুল্লাহ খলিফা দুই চোখ দিয়ে পানি কাল বাইয়ে বাইয় পরতেই থাকদ শামসুরাজ ফরিদুর রহমাতুল্লাহ দেখছি কান্দতে থাকতেন বাবার অন্ধ হইয়া গেছিল হোসেন আহমদ মাতানি রহমাতুল্লার জীবনী দেখলাম তিনি এক একদিন এমন কান্দনী কানতেন কান্দনে মানুষ বেহুশ হইয়া যাইত সমস্ত আল্লাহর অলিদের জীবনী পড়িয়া এমন কোন আল্লা পরি সমস্ত অলি ঘোষ কুতুবের ভিতরে যার হল দ্বিতীয় দরজা আল্লাহ যিনি বৃহস্পতি সুসংবাদ পাইছেন তিনিও কানতে কানতে দুই গাল মোবারছিলেন আর আমি ঠিক করছো যখন মাওলা জিজ্ঞাস করে ওমার কি নিয়ে আস তখন আমি বলবো মাহুদ গা কিছু আনতে পারি নাই তোমার ভয়ে কানতে কানতে গালে দাগ পরাইছি আর কিছু আনতে পারি নাই রে আল্লাহ হাবিব মানে এই যদি মাওলার বয়ে জাহান্নের ভয়ে সুখের পানি সারিয়ে দিতে পারো মাওলা তোমার ढुकान सम्भव नार चो मौलार भय जहां नाम मास चोक पानी बाहर हम তাকেও ও নামে ঢুকানো সম্ভব না কিন্তু বাবারে কোন সময়ের চোখের কবুল হইয়া যাবে দেখি চকির উপরে বসিয়া কবরস্থানের দিকে একা একা বসে রয়েছেন দিনের বেলায় কোনো লোক আশেপাশে নাই আমি পিছনের থেকে আসছি আব্বা আমাকে দেখেন নাই দেখি দুই চক্ষের পানি বাড়ে আর বলে বাবুত গো তুমি যদি আমাকে মাফ নাই করবরে আমি একা কামে থাকবো রে তার জিগারা সবাই ট্যারে ট্যারে মুসি মুসি আসে আলেমরাও আসে বুঝে আমার কিছু আসে না একই আমি ভুলে আসি না তারা ভুলে আসে তাও বুঝিনা খুব খেয়াল করি এই জন্য বাবা গুণার কাম করতো পরোয়া লাগে না বাবারে সিরাতল হাউলিয়ার ভিতরে এক আল্লাহলি বলেন আলেমল আমাদের লম্বা জমা ট্রুফিয়ার দাড়ির আসলে কোন দাম নাই কেননা সে দাড়ি টুবি লম্বা জমা না নেলে তারে থেকে আলেম বলি বলবে না তারে থেকে ইমামতি নেবে না সে তো চাকরির মায় মানুষে মালানা বলবে সেই কারণেও তো ডাবির দাড়ি টুবি রাখতে পারে কিন্তু আসলে তাদের লা মূল্য অন্তরেকুম আলমিকুম দিকে সাইয়ে রয়েছে বাবারে কি সম্পদ কবরের রা দেশ বাবারে আর পরিমান গুণার সাজ যদি তোমার আমার আমল থাকে এই যদি কবরে যায় বাবারে তার শাস্তি কিন্তু যান নামে ভোগ করা লাগবে বাবারে খুব খেয়াল করিয়া নিও আল্লাহ ফাগের কালাম যদি সত্য হয় আমি আল্লাহ ফাগের কালামের আয়াত শুনাইলাম চর্মনার মরুম আল্লাহর কুদুব যুক্তি দেওয়ার পরে বলতেন যদি এরপরেও কোনো কপল পড়া মনে করো যে আল্লাহ পাকে কালাম সত্য না আলেমরা না বাবা কোনো ক্ষতি নাই যদি মিথ্যাই হয় তুমিও বাঁচিয়া গেল আমিও বাঁচিয়া গেলাম কিন্তু বাবার সত্যের তো লক্ষ লক্ষ দলিল আছে মিথ্যা একটা দলিল বাবার বাবারে যদি সত্যই হইয়া যায় ও দাঁড়ি কাবার দারা বেবর দাঁড়া গাছবাজনা শরুর যারা গুডা করত্তুই যদি হইয়া যায় হবে তাদের তো কোনো সত্য হই নাই তবে মনে রে বোঝা তোমার বাবু আমার বাবারে দিন অনুযায়ী যদি চলো দুনিয়াতেও ক্ষতি নাই আখেরাতে বাবা আখেরাতে আল্লাহর ফদলে নাজাত পাইয়াইয়া গেলাম তো ক্ষতি নাই যারা দিন অনুযায়ী চলে এ বড় লোকরা তোমার কি বড় লোক কি দিন বলাবার পুরা দিনটার লোক একদম নাই এ যুবকের দলে তোর চেই অল্প লোককে পুরা দিনদার নাই তুই পারো না কে যুবক ফাগল এ গরিব গরিব দিনদার নাই আরে তুই পারো না কেন আসলে তোমার কপাল পুরা বহু বড় লোক আছে যারা মাওলারে বলে না বহু গুরি গরিব আছে যারা মাওলারে বলে না বহু যুবক আছে যারা বা যুবক যুবতী আছে যারা রে বাবা গুণাগারে বাবা ইচ্ছা করিয়া গুনার থেকে ফেরলেও তারপরও কত যে ভুলে চুকে গুনা হইয়া যায় তারও তো সীমা নাই শুধু কাঁদছেন সমস্ত আল্লাহ জীবনই পড়িয়ে দেখো জীবন গেলেও একটা কত কান্দ না জীবন কান্দে আর তুমি আমি যদি ইচ্ছা করিয়া গুনার কাম করি আর বলি মাওলায় মাফ করিয়াইদের এর কপাল পড়া মাওলার সঙ্গে তোর ছিলে আসলে তোর সা তারপরে যা ভুলে কি গুণা হইয়া যায় তাও মাওলায় মাফ করবেন কি না এই আশাই তো আছি আমার বন্দাবান জমিন বড় বড় গুনা করিয়া ফালাইস আমার দরবার থেকে নৈরাস হইস না বাবারে দুনিয়া সরকারের আমরা কিছু ভোগ না। বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স নিয়া কত আরামে থাকতে আসে কত কোটি কুটি টাকা নিজের জন্য ব্যয় করতে আসে বাবার এই সরকারের একটা আইন যদি না মানি সরকার তোমাকে আমাকে না যদি একটাই আইন করিয়া যশ করে দাঁড়াইয়া যদি বলি ও আমি মাত্র একটাই আইন অমান্য করছি আপনি কি আমাকে মাফ করবেন না তখন যশ বলবে বাবা মাফের কোনো আইন এখানে নাই শাস্তি ভোগ করা লাগবে আর মাওলার আসমান মাওলার জমিনা না কবরপুরা খেয়াল করছো মাওলার দেওয়া পানি থামাই আফা আফার ইমা আমি যদি বৃষ্টি বন্ধ করিয়া দেই আমি যদি জমিনের পানি শুকাইয়া দেই আমি যদি নদীর পানি শুকাইয়া দেই কোন খোদা তোদের আছে পানি দিতে পারে কেউ নাই কোন বৈজ্ঞানিক নাই কোনো কিছু নাই মাওলার দওয়া পানি মাওলার দেওয়া হাওয়া মাললার দেওয়া জমিন মাওলার দেওয়া ফল ফ্রুট মাওলার দেওয়া চকু মাললার দেওয়া হাত মাওলার দেওয়া সমস্ত নেমা মাওলার দওয়া ভোগ করিয়া মাওলার কথা মানবি না কিন্তু না। আল্লাহ আল্লাহ বাবা গুনার কাম বাবা। হাতে পায় ধরিয়ে বলছি বাবা গুনার কাম যাইস না বাবা আমি তো প্রায় বলি যদি কেউ বলতে পারো আমার পায় ধরলে আমি আর গুনার কাম করব না তো আমি এক সময় তোমার পায়ে ধরতে রাজি আছি বাবা তবু কামের এবার হুজুর আপনারা এত ঠেকছেন কিসে বাবা তুমি রাস্তা দিয়ে রওনা করছো দেখো পানির কিলোটা দুই বছরের আড়াই বছরীয়া শিশু পানি নিয়ে খেলতে আসে তুমি যদি মানুষ হইয়া থাকো কামড়া হুগার করতে আসি আরো আমারে কামড়ায় তুমি তার কামড় খাইয়াও সারবা না বাবারে তার মুখ চাপিয়ে কোলে নেবা দেখবা শিশু তো হাত বা পাও দিয়া তোমার লাঠি মারবে তার লা তার হাত দিয়া কোনে নেবা দেখবা শিশু কান্নায় ভাঙ্গিয়া পড়বে তখন তুমি বলবো শিশু তুই আমাকে যতই কামরাও যতই লাথি মারো যতই কান্দ তোমাকে আমি পানির কিনারা আখ্যা যাইতে পারবো না কারণ তুমি তো খাল পানির খেলার মজা পাইয়া তুমি তো এখান থেকে যাইতে চাও না কিন্তু শিশু তোমার তো জানা নাই এই পানি নিয়ে খেলতে খেলতে দেখতে আছি বাবা গুড়ার কানে বাধা দিতে গিয়া কত আলে মারা গেছে কত লোক শহীদ হইয়া গেছে তাও আমরা জানি ওই তো বাবা হিজলাতে আমাদের মজায় গানে বাঁধা গিয়া তাকে শহীদ করিয়া ভালো হইছে তাও আমরা জানি কত আলে মায়ের খাইছে পিসারে বসে কত গালি দেয় তাও আমরা জানি তারপরও কেন বাবা হাতে পায়ে ধরি আমরা তো কোরআন হা দেখতে আসি তোমরা গুনার কামে মজা পাইয়া বেরো যায় মজা বেপার দায় মজা পাইয়া মজা পাইয়া দাঁত মজা পাইয়া টেলিভিশন মজা পাইয়া হারাবে মজা পাইয়া ঘুস শুধে পরের মাল ঠগাইয়া খাইয়া মজা পাইয়া ঘুস শুধে পরের মাল ঠগাইয়া খাইয়া মজা পাইয়া জাহান নামের কিনারিয়া খেলা করতে আসো আলেমের দিলে বাবা এই যে আসি বাবা কি কষ্ট মাটি কাটার যদি বাবা এই কষ্টের উলায় একজন লোক গুণার রাস্তার থেকে যাহের থেকে মাওলায় ফিরাইয়া দেন হয়তো ওই মদার উশিলায় মাওলায় কে বলতে আবাকেও করিয়া দেবেন এই জন্যই আর রাস্তা আনতে পারি এই মাওলা কে আমি আমাকে মাফ করিয়া দাঁড় বা আল্লাহ আল্লাহের সত্য কালামের কিছু গায়ে থেকে আমি কিছু নমুনা শোনাই জাহান্নের মধ্যে আগুন হবে আগুনটা কেমন আগুন হবে আল্লাহর হাবি ফারমান আল্লাহা ফেরেস তাদের এই আগুনে হবে নাওরার কথা মতো চলতে বিরুদ্ধে চলতে হয় এই তো আর কি আসলে তো কোনো অসুবিধা নাই তারপর তারা আমার দিনে রাস্তায় চলবে না আমার হুকুম মানবে না ওদের জ্বালাবার জন্য এই আগুনে হবে না আল্লাহর হাবিবান বছর আরো তাও দাজার বছর পর্যন্ত তাও দেতে দেবে হাতটা হামার রাহার নামের আগুনে একদম লাল টক টকে রক্তের সেই লাল হইয়া গেছে হবে না। আরে আমার এত নেমাত খাইয়া লইয়া মুরগিটা সবাই দিয়া খায় বাচ্চাটা উঠ করে তবু আমি ওদের কিছু বলি নাই খা বন্ধ খা তোমার নূতন দুলামে আসে আরে তোমার বেআই আছে আর মর আসে করার জন্য বানাইছি খা হারে আমার এত নেমাতয়া লইয়া আরে গাভীর বাচ্চারা রে ওরা বাচ্চারা রাত্রে লাফাই আর চিল্ল আর বলে মাগ আমার লইয়া যা তাই খাইয়া মাওলা শুকনি করবি ও ফেরিস তোরা গাভীর বাচ্চারে দুধ না খাওয়াই আমি ওদের খাওয়াইছি এত নেমাত খাইয়া লইয়া একটা গরুর সারাদিন হাল চাষ করতে করতে কান্ডে ঘা হইয়া যায় গরুটারে আমি ধানের ভাগ দিলাম না কোরমা পোলয়ার ভাগ দিলাম না গরুটা খড় কুটা খাইয়া বাঁচল গরুটা যেখানে পায়খানা প্রস্তাব করে ওখানেই শুইয়া থাকে ওর জন্য কোনো বিছানাও দিলাম না আর এই বন্ধার জন্য আমি কত খাতা বালিশ কত ল্যাপ আরে কত সুন্দর বিছানা দিচ্ছি বন্ধার আমে ঘুমা গরুরা সারাদিনের রাত্র লেসপি রায় ঘুমাইতে পারে না মশা আলা যারা আমার হুকুম মানবে না ওদের চালাবার জন্য এই আগুনে হবে না আরো তেজ দাও আবার এক হাজার বছর পর্যন্ত ত্যাশ করতে করতে করতে করতে হাতটা সদ যাহার নামে রাখুন একদম কালো অন্ধকার আর অন্ধকার হইয়া গেছে বাবার আল্লাহ ফরমান বাবা দুনিয়ার একদিন হাতে লাগলে হবে তার জায়গা জাহান নাম সারা হবে না আরে না খাইয়া জাহান নাম না আর হারাত খাইয়া মারলে জাহান নাম সারা হবে না এ যারা দুই বিবাহ করস যদি বিবির ভিতরে ঠিক মতো রক্ষা করতে না পারো আল্লাহ অর্ধাঙ্গে যাওয়া লাগবে যাদের মোহামেলার দুরুস্ত নাই বাবার যারা কিবা করো কর কি আরে যারা গান বাজনা যারা মিথ্যা বলো যারা গুণার কাম করো রাখো কেমন জাহান্ন আল্লাহ শরীরের যে কোনো জায়গা তার সঙ্গে সঙ্গে একেবারে কলিজা পর্যন্ত বসিয়া দইবে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বাবা দুনিয়ার আগুনের মধ্যে একটা ইচ্ছা করিয়া কথা বললি কম করতে সাত বছর জাহান নাম পারবি একবার জেনার জন্য কম করতে সত্তর হাজার বছর করতে পারবি হারামাইয়া রাখতে লইয়া এ সব সত্য কোনো সন্দেহ নাই আরে দাড়ি কামান দাঁড়ি ছাড়ানো ডায়িত্ব হারাব কবিরা গুবা বাবু রে এই যে মাথায় লম্বা লম্বা চুল রাখেন একটা সহ্য করতে পারবি আল্লাহ ধান নামের আগুন কেমন ত্যাগ হবে আল্লাহ আল্লাহ আল্লা প্রথম জ্বালাইতে হয়ে নরম নরম জিনিস যায় না পাড়ে বাহর মাইল দিয়া বাবা পাট খড়ি দিয়া অথবা খোল দিয়া বাইল দিয়া পাথর দ্বারা গেলাম সত্য মনে করো কোনটা মনে করি যার নামের আগুন সহ্য কর বাবা ফের ফের দি ফেরতে না পারো কোন একজন দ্বারা যে জাহান নামের আগুন চোখের পানি ছাড়া নামের আগুন বাবারে যখন বেশি বেদনা দেলে আসে তখন কিন্তু চোখের পানি প্রায় আসল কান্না যদি কারণ এই জাহান নামের একটা সেকেন্ডের আদা সহ্য করার শক্তি কোন মানুষের নাম বাবারে জাহান নামের বয়ান করাই যায় না অনেকে সহ্য করতে পারে না আসলে তো সহ্য করার জিনিসও না বাবার রে অল্লাহ কী বলব ওই জাহান নামের আগুনের পোশাক পরাইয়ে দেবে জাহান নামের মধ্যে নার এই জাহান নামের আগুনের বিছানায় সোয়াইবে অমিন জাহান নাম আমি এই খাদ্য খাওয়াইবে আল্লাহ আল্লাহ বাবা এই জাহান নামের আগুনের আসলুহা তলুহা ফি আসল জাহিম আল্লাহাকান জাহান নামের তল দেশ থেকে গাছ উঠবে উসু গাছের গাছগুলো দেখতে এত বিশ্রি হবে ছয় টানের মাথার মতো ওগুলো খাইতে এত বিরক্ত হইবে বাবার এক মুখের খাল চলিয়া যাইবে তারপর ক্ষুদায় সহ্য করতে না পারিয়া দেখছো না মাওলায় দুনিয়াতে দেখাইয়ে দে যখন অভাবের সময় শুনছি মানুষ পায়খানা খাইছে মানুষ ড্রেনের থেকে পানি উঠাইয়া খাইছে কত মানুষ গোবর খাইছে কত মানুষ কেলাগাছের মুতা খাইছে বাবারে ক্ষুদায় সহ্য করতে না পারি এটা মাওলায় দেখাইয়া দিয়েছেন আরে দুনিয়ার ক্ষুদা সহ্য করতে না পারিয়া যদি মানুষ পায়খানা খাইতে পারে আরে জাহান নামের মাঝে যখন অস্থির হইয়া যাইবে এই গাছও খাইবে মানুষ হতো তোমার ফারুক কান দেন আর বলেন মাহুদ গ তুমি যদি আগামী মানুষ না বানাইয়া ছাগলের বাচ্চাও বানাইটা কত ভালো ছিল তোমার বন্দা বান্দিরা আমাকে জবাই দিয়া খাইয়া লইয়া এ বাদক বন্দিগি আমি একটা কামে লাগিয়া যাইতাম কিন্তু মাওলা আমারে বানাইছ মানু হারে এ বাদত তো করতে পারলাম না কেন তুমি তোমার ওদের একদিন আফসুস করেন আর বলে না হরে আমার মায়ের যদি আমার জন্ম না দিতেন প্যারে যদি না রাখতেন কতই না ভালো হইত একদিন রাস্তা দিয়ে হাঁটেন একটা খড় কুড়া রাস্তার থেকে উঠাইয়া বলেন আর এই খড় কুড়াটার জন্য তো জাহান নাম নাই আমি আমার যদি মাওলায় মাফ করেন আমার তো জাহান নাম আরে আমি এই খড়কুদাটা কেন হইলাম না বাবা রে বাবা বড় কঠিন আন্দারির তারা রাগ পাখের বাবা এই রাস্তা বড় কঠিন বড় কষ্ট বাবা মৌ পর্যন্ত ছাড়িও না বাবার হাফে সিরিয়া বলছেন সবে তারই কেবিউ জিগের দামে চুড়ি হাকিস্তি বাবা রেঘ না আমার রাত্র অন্ধকারের ভিতরে বন্যা চলছে এক একটা তুফান পাহাড়ের মতো উঠতে আসে বন্যার পর বন্যা চলছে আকাশে ম্যাঘ গর্জন করতে আসে রাত্র আমাবস্যার রাত্র কোন নৌকাও পাশে নাই আমার নৌকাও কোনো মাঝি মাল্লা কেউ নাই আমি একা তখন এই ব্যস্তের বই ব্যক্তির যে অবস্থা হইতে পারে বাবা মামুদ গ ঠিক মতো ব্যবহার করো মৌ পর্যন্ত লাগা আছে বাবারে ছয় টান লাগা আসে শৌষ ব্যবহার করতে দেবে না এই মাহফেলে যারা আসতো বাবার দেখবো ওই সমস্ত লোকই হেদায়ত হবে আল্লাহর ফজলে যারা পাঁচ ঔষধ ব্যবহার করবে আর যারা মাহফিল থেকে যাইয়াও ঔষধ ব্যবহার করবে না তাদের দেখবা যেই সেই অবস্থার রইয়া গেছে দেখবা কত মানুষ চর্মনায়ক থেকে যাওয়ার পরে কত ভক্তি মহাব্বত করে চরমারী খুব ভালো কয় কত প্রশংসা করে কিন্তু আসলে আমারও পরিবর্তন নাই কারণ কি বাবা ডাক্তারের তারিফ করলে হবে না ডাক্তারের দেওয়া ঔষাদ খাওয়া লাগবে না কাজী বাবার তুমি ন্যাকাপ করতে পারো না তোমার এখনো তেল ফিরতেছে না জিগির করিয়া দেখা আল্লাহর ফজলে দেখবা তুমি আল্লাহর ফজলে ন্যাক করার জন্য পাগল হইয়া যাবা কেন বাড়ি আমি আগেই তো বলছি मानविक दादा दादे दादे मानविक रूहू मरिया गेस দেখে আজকাল নাই মরা মানুষের কোনো চেতনা নাই তুমি আর বাইরে আমি পশুর মতো মানুষ হিসাবে বাসিয়া করতে করতে যখন রুহানি বাবা যখন মানবিক রুহ যখন তখন দেখবা তোমার হুস হাসিয়া যাইবে আরে আমি কি করতে আছি কি করতেছি কোথায় রওনা করছি তখন আল্লাহর ফদলে তোমার হুশ হাসিয়া যাইবে কাজই বাবা রে আমি এই কথা বলছি না সব চর্মনায় মুড়ি ধরা লাগবে যে কোনো একজন আল্লাহর অলির পরামর্শ নিয়া তবে সমস্ত আল্লাহর অলির এই কথার উপরে একমত যে এই পীরের পাঁচজন ভিতরে কম পক্ষে তিনজন মুড়িদকে লাগবে বা চোখের বাবা দুনিয়ার ঘরে আগুন লাগবে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না তোমার আবার গুডার দাঁড়াবে জাহার আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ছাড়াও কিন্তু জাহার আগুন তু মুগর আগারা জানে বে মাসুক হাসে চুড়া হাসে না যায় আর কুজুরা তো দাঁড়ি বর মা মির মন্দে হওয়া নিগা দিমার خطا بارك ذا دور صواب إذن الله اللهم افكت لما تهبت لك اللهم أننا صلق رضاك للجنة أن أعوذك من سكتك من النار بيهديك الخيرنك على كل شيء قدير ربه في لي علي والجي علي المؤمنين والمؤمنات المسلمين والمسلمات على عيائي من رمو عدنك सुप्रिय श्रोता बंधु शुदुम्र देश विदेश प्रख्यात कारी साहेबान्वर तिलवाद सकल प्रकार संगीत हाम नाथ जारी नाटक कलि এবং ওয়াজের ক্যাসেট প্রযোজনা ও পরিবেশন করে থাকি আপনার প্রয়োজনীয় যে কোনো ক্যাসেটের জন্য সাত এক এক দুই চার সাত তিন শূন্য এবং মোবাইল শূন্য এক ও शून्य एक सत छय सत पाँच कर